وَإِذَا سُئِلُوا عَنِ الْآيَاتِ يُعَذِّبُونَكُمْ وَإِنْ مَنَعُوهُ عَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ইয়াহুব কাছে ওনার ছেলে ইউসুফ খুবই প্রিয় ছেলে ছিলেন কারণ ইউসুফ এবং বিনিয়ামিন এই দুইজন ছিলেন এক মায়ের ঘরে আর বাকি ভাইগুলো ছিল তারা অন্য ঘরে তারা খুব হিংসা করত কারণ ইসুব আল্লাহ আল্লাহ খুব বেশি মায়া করতেন মহাব্বত করতেন কারণ যিনি নবী হবেন ছোটকাল থেকে থেকেই তার কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে না নবীরা গুণা নব্বতার আগেও কোন বড় গুণাতি থাকেন না এই যে ওনাদের প্রতি খুব খেয়াল রাখেন এবং তিনি জানেন যে ভাইগুলো তাদেরকে হিংসা করে দুশ্মনী করে আমাদের এই জমানায় যদি সৎ মায়ের ছেলে মেয়েদেরকে বাকিরা যেভাবে হিংসা বিদ্বেষ করে তো সেখান থেকে তো আমরা বুঝি যে নবীর ঘরে হলেও নবীর ঘরে হলেই যে ফেরস্তা হয়ে যাবে নবীর মতো হয়ে যাবে গ্যারান্টি নাই নুহ আল্লাহামের ছেলে তো কাফির হয়ে গেল তো কাজেই ইয়াকুব আলসালাম খুব খেয়াল করতেন এবং চোখে চোখে রাখতেন তিনি যাতে তারা হিংসার স্বীকার না হয় তিনি তাদেরকে খুবই যত্ন করতেন এটা দেখে তাদের খুব কষ্ট হয়ে গেল তাদের খুব হিংসা হয়ে গেল তারা নিজেরা এটাকে মেনে নিতে পারছে না এবং তারা চিন্তা করলো কি করা যায় কিভাবে এই দুশ্মনকে সরিয়ে দেওয়া যায় তাদের এই চিন্তা হয়ে গেল তারা পরামর্শ করল করে এসে কি ঘটনা ঘটালো সে বিষয়ে আল্লাহ এখন বলছেন আয়াতে যে ইউসুফ এবং তাদের তার ভাইদের মধ্যে কেসার মধ্যে কাহিনীর মধ্যে যারা জিজ্ঞেস করে আপনাকে তাদের জন্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে তাহলে কিতাবের কাউকে জিজ্ঞেস করেছে আপনি যদি নবী হন অনেক কিছু আল্লাহ আপনাকে অহিন করেন তাহলে ইউসুফ আল্লাহ জানেন কিনা দেখি তো আল্লাহ তালা বলে দিচ্ছেন সেই উপলক্ষে যে এই ঘটনার মধ্যে এই কেসার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে যারা জানতে চায় যারা জিজ্ঞাসু মহল ঘটনা কি হল ইউসু আহুহ আহাবু ই তারা নিজেরা বসে পরামর্শ করল বাকি ভাইগুলো। তারা ইউসুফ ইউসুফ আর তার ভাই আমাদের পিতার কাছে অতি বেশি পছন্দের অথচ এখন ওসবা আমরা এতজন আছি একটা দল বলতে গেলে আমরা সব কাজকর্ম করি পিতার কোন অসুবিধা হলে তো আমরা আসি কেউ আক্রমণ করলে আমরা প্রতিরোধ করবো ইত্যাদি তখন যার ছেলে পেলে বেশি আছে সেই কিন্তু সবচেয়ে সিকিউর ফিল করতে ওই জামানায় তো কেউ আক্রমণ করতে গেলে আমরাই আসি এটা তো ছোট এরা তো কিছু করতে পারবে না অথচ আমাদেরকে কম আদর করে তাকে বেশি আদর করে এখন কম আদর আর বেশি আদর এটাও কি নবী আকুব আল্লাহ সাল্লামকে আসলে কোন পার্সিয়ালিটি করেছেন কিনা আমাদের জামানায় এরকম আছে যে এক মায়ের ছেলেকে বাবা বেশি আদর করে আরেক মায়ের ছেলে বাবা কম আদর করে এরকম আছে কিনা বলেন তো আল্লাহ নবী কি এরকম হিংসার শিকার এই একটু তাদের মুসিবত হয়ে যেতে পারে তারা আক্রমণ করতে পারে তারা ক্ষতি করতে পারে এইটার যে খেয়াল করে এটা তাদের সহ্য হচ্ছে না কিন্তু কোন নবী তার সন্তানদের প্রতি অবিচার করবেন একজনকে বেশি আদর করবেন এটা আমাদের সমাজে আছে আমাদের দুর্বলতা আছে আমি দেখেছি যে কিছু কিছু আমাদের মধ্যে যে এক মহবত করে তার আরো চার ছেলে আছে এত মহবত করে না আবার ওই ছেলের ঘরে নাতি পুতি আছে ওদেরকে সবচেয়ে বেশি মায়া করে ওদেরকে সবসময় কোলে দেখেছি বাকি দু সহজে কোলে নেয় না এরকম কিছু কিন্তু পার্সিয়ালিটি আমাদের মানুষের সমাজে আছে এটা ঠিক না ছেলে মেয়েদের মধ্যে অধিকার দেওয়ার ক্ষেত্রে কাউকে ঠকানো ঠিক না কিন্তু যদি কাউকে খুব দিনদার পাওয়া যায় আখলা খুবই ভালো তার প্রতি একটু মানে দুর্বলতা সৃষ্টি হতে পারে কিন্তু দুর্বলতার কারণে বেইনসামি করবেন না যেটা ঘটেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা ওনার বেবিগণ যখন একাধিক বিবি ছিলেন তো তিনি সবাইকে অধিকার দেওয়ার দিক থেকে কখনোই ঠকান নাই তাকে বেশি মহব্বত করেন তাকে বেশি দেন নাই তাকে কম মোহাম্বত করেন কম দেন নাই তখন আল্লাহ কাছে আল্লাহ আপনি তো দেখেন আমি রাত্রি বন্টন খাবার দাবার কাপড় চাপড়ি দেওয়ার ক্ষেত্রে আমার অন্তরে কারোর জন্য যদি বেশি মায়া অনুভব করি যেটা আমার হাতে নাই আল্লাহ আশা করি আপনি সেটা জন্য আমাকে পাকড়াও করবেন না যেটা এই অন্তরের মালিক মায় মহব্বত একজনের জন্য একটু বেশি হয় এটা আমি প্রকাশ করি না দেখাই না কাজে কর্মে দেওয়ার ক্ষেত্রে যদি না করি তাহলে এটা দায়ী করবেন না হত নবী এই ছেলের ভবিষ্যৎ অত্যন্ত আল্লাহ ভালো করে নবী বানাবেন তিনি টের পেয়ে গেছেন আগেই তিনি বলে দিয়েছেন স্বপ্ন শুনে কি বলেছিলেন ওকে দা লে যেতাবি কার হে ইউসুফ যখন স্বপ্ন দেখলেন একাদ আসারা কাউ কো এগারোটা তারকা তাকে তিনি বললেন তোমাকে এভাবে বাসাই করে ফেলেছেন নব্বত দেবেন আল্লাহ তালা তোমাকে স্বপ্নের ব্যাখ্যা করা জ্ঞান দান করবেন আল্লাই তোমার প্রতি আল্লাহ নিয়ামত কমপ্লিট করবেন এই পরিবার ধারা দাঁড়িয়ে রাখবেন কেমন এই যে ইয়াকুব তার আগে কেছিলেন ইসহাক তার আগে ইব্রাহিম এদেরকে যেভাবে নবুত দিয়েছেন সেই ধারায় আল্লাহ তালা তোমাকে বাসাই করে ফেলেছেন যে এই যে খবর ওনার কাছে বিরাট খবর কাজে এই সন্তানের প্রতি অবশ্যই তিনি অতিরিক্ত খেয়াল রাখার কথা এটা দেখে তারা পরামর্শ করলো তারা বলল যে ইলা ইতাল ইউসু ইলা আহব ইা ইউসুফ এবং তার ভাই আমি সেটা আরো ছোট সেও আরো কোন সময় তাদের হিংসার শিকার হয়ে কি ক্ষতি হয়ে যায় এটাও তিনি খেয়াল করেছেন তো তারা বলল পরামর্শ করে মিটিং করে তাদের মধ্যে যে আমরা অথচ নাহান বা আমরা বিরাট একটা দল একটা বিরাট ব্যাটালিয়নের মতো আসি ওনাকে আমরা ঘরের বাড়িতে সবকিছু হেল্প করি অথচ এই দুইটাকে বেশি খেয়াল রাখি এটা তো ঠিক না ইস্পষ্টা গোমরাহি বলতে আসেন এই গোমরাহি বলতে তারা বুঝে যে ইসলামের পথ ছেড়ে দিয়ে কুফুরের পথে যান নাই সেটা তারা মিন করে না তারা মিন করে যে উনি রাইট কাজ করছেন না ওনার কাজটা অন্যায় হচ্ছে আমাদেরকে বেশি করা কি করা যায় পরামর্শ আসছে মেজরিটি পরামর্শ দিচ্ছে ও কতুলু ইউসুফ এইসবকে কতল করে খেল তাকে হত্যা না করা পর্যন্ত আমাদের এই বাবাকে ঠিক করা যাবে না তাকে থামানো যাবে না আবিকুম। এখন তাহলে তাকে পরামর্শ আসলো যে তাকে হত্যা করে ফেলো কেউ কেউ পরামর্শ দিল আবার কেউ কেউ পরামর্শ দিল যে এমন এক দূরে জায়গায় রেখে আসো বহু দূর দীপান্তর নিরুদ্দেশ করে দেয় পাঠিয়ে দেয় তাহলে না পেলে ইউসুফকে ইউসুফ যদি আর না থাকে জু আবিকুম তোমাদের পিতা তখন তোমাদের প্রতি তার আর এই ওকে না পাওয়ার কারণে অবশ্যই তোমাদের সঙ্গে তখন সে কথাবার্তা বলবে আদর করবে ওকে তার মহব্বত আমরা ঠিক মতো পাবো আমাদের জন্য তার তখন আসবে এখন মহাব্বত সব ওই দিকে চলে গেছে চোখের আড়াল করে ফেললে কোনো দিন যেন তাকে না দেখে তাহলে আমাদের আর বাবার মোহাবত পাইতে অসুবিধা হবে না এখন এই কাজ যে করবা এতে একটু বড় কাজ পাপের কাজ না অনেক বড় ঘুণার কাজ কতল করার কাজ অথবা চিরদিনের জন্য তাকে এমন এক দেশে নির্দেশ করে দেওয়া তিনে দিনে যেন হারিয়ে গেল ইউসুফ তার বাবাকে পাবে না বাবা আর ইউসুফ কে পাবে না এই একটা বড় গুনার কাজ এই গুনার কাজ করা ঠিক নবীর ওরা তো মুসলমান কাঁফের তো না এটা তো বুঝে গুণা কোনটা গুনার পরিণতি হবে দুনিয়া আসে রাতে এটা নিয়ে চিন্তা করে তখন বললো ও তা কু নি বা অসুবিধা নাই এরপরে আমরা সবাই তবা করে একদম নেকর হয়ে যাবো আল্লাহ তো কয়েক ইয়াফুর আল্লাহ সব গুণা মাফ করে দেন করছে সব নবীদের দিয়েছেন নাকি জেনে শুনে পাপ করে যে এত করি ঠিক হয়ে যাব এই ধরনের শৈতান মানুষকে এটা শৈতানের আর একটা বুদ্ধি এই কাজ করতে গেলে বিবেকে লাগে একজন মমিন একজন মুসলিম এত বড় কাজ করতে পারে না এখন এই দুটোর একটাও রাজি না একজনে ক লা কলম মিনহুম তাদের মধ্যেই আবার একজন বলে তো কোনো কোন তা এসেছে যিনি সবচেয়ে বড় উনি এটা বলেছেন উনি কিছুটা কম কঠোর অন্যান্য ভাইদের তুলনায় বাবার ব্যাপারে একটু খেয়াল করে বড় ছেলে হিসাবে বেশি কঠিন সিদ্ধান্ত না যেতে নেয় তিনি বললেন ইউসুফ তিনি বললেন যে না খবরদার ইসুফ কে হত্যা করোনা এত বড় কাজ করো না তাহলে কি করো তাকে কোন কূপের মধ্যে কুয়ার মধ্যে ফেলে দাও কূপের নিচে তলদেশে ফেলে দাও তো কূপের নিচে তলদেশে ফেলে দিলে কি মরে যাবে মরে যাবে না তাদের জানা আছে ইয়াল তাকে থুবাদুসাইয়ার পথিক যারা দেওয়া আশা করে তারা কেউ পেলে তাকে উঠিয়ে নেবে বেঁচে গেলো আর কোন জায়গায় নিরুদ্দেশ হয়ে গেল আর কাউকে হত্যা করার মত বড় দেখা এটা তো ইজি হবে। আর জিনিস না তাকে তু বা দুঃসাহা কিছু লোকে তাকে নিয়ে যাবে এখন দেখা যায় যে এই তাদের পরামর্শের ভিতরে এই দিকেই তারা আসলো ইনকুন্তুম করতেই চাও তাহলে বুঝা গুলো বেচারা করার ব্যাপারে এত উদ্যোগী না কিন্তু আবার সব ভাইদের সঙ্গে তাদের ঐক্য বিরোধী কোন কাজ করতেও পারে না সবাই তারা এক মায়ের পেটের সন্তান তো কাজেই বলে ইনকুন্তআ যদি করতেই হয় তাহলে এইটা করো গায়া বাতিল যুব হলো যুব মানে হলো বড় কুয়া আর রায় তল দেশে একদম নিচে তো আর দেশের কুয়াগুলো আবার আমাদের দেশের কুয়ার মতো ছোট সাইজের না বড় কুয়া সিঁড়িয়ে আসে ঘুরে ঘুরে অনেক আগের কথা আমি এর ওসমান যেটা মদিনায় ছিল এখন নাই ওটা কিছু ধ্বংসাবশেষ আমি দেখেছিলাম এবং সিঁড়ি দিয়ে অনেক কিছুটা নেমেছিলাম এত বড় এই মসজিদের কমপক্ষে অর্ধেক হয়ে যাবে কুয়ার উপরের ভাগ নিচে ছোট হয়ে যায় মানুষ নামতে পারে বালতি দিয়ে থেকে পানি না নেমে নেমে গিয়ে করে যায় এরকম কুয়াও আছে হয়তো এরকম কিছু বড় একটা হবে এবং ওখানে ফেলে দিলে মরে যাবে না ওখানে আশেপাশে সে উঠতে পারবে না হয়তো বা কিন্তু সে ওখানে থাকতে পারবে বা অন্তত লাইফটা সিকিউর হলো তারপরে কি হবে ইয়াল তা ইয়ারা পথচারীরা আরেক শহরে যাচ্ছে এক জনপদ থেকে আরেক জনপদে যাচ্ছে কোন এক জায়গায় যেখানে পথিকরা যাওয়া আসা করে হাইওয়ে কোনো পাশে ওইখানে হয়তো এরকম কুয়া আসে যেগুলো অনেক সময় কিছু কিছু মানে ধনী লোকেরা বড় লোকেরা করেছে আমাদের দেশে অনেক সময় দিঘি খনন করে দিয়ে গেছে কোন কোনো লোক তাই না যে এই দিঘির পানি খাবে সারা গ্রামের লোকেরা পথিকরা খাবে এরকম বড় ইন্দিরা দিয়ে গেছে। কোন হাতে কাজ করেছে তারা বাসাই করে এইরকম একটা কূপ জোগাড় করলো সেখানে ফেলে গেলো আর আশেপাশে দিয়ে যখন পথিকরা যাওয়া আশা করবে তারা এই কুয়ার পানি খাওয়ার জন্য আসবে এসে তারা বালতি ফেলবে অথবা নিজেরা গিয়ে উঠাবে সেখানে তারা দেখতে পাবে যে এরকম সেখানে কিছু পাওয়া যায় কি না এটা মানুষ খোদের সন্ধান পেয়ে গেলে তারা হয়তো উঠে নিয়ে তারা তো জানবে না তার বাড়ি কোথায় এমন ভাবে তাকে নিয়ে গেছে যাতে করে সে জানতে না পারে এবং দূর দেশ থেকে যারা আসে তারা তো এই কার ছেলে কি অবস্থা চোখ বেঁধে ওনাকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আর কথা বলতে পারেনি গোদাতে পারেনি এছাড়া ওই সময় মানুষের মধ্যে সবসময় তো সুযোগ সন্ধানই আছে তখনকার পৃথিবীতে দাস ব্যবসা ছিল কৃত দাস ব্যবসা এক বিগত শতাব্দীতে তো ছিল তাই না এসব দাসের লোকেরা কি করেছে আফ্রিকা থেকে নৌকা ভর্তি করে মানুষ ধরে এনে বিক্রি করেছে তাই না তো এরকম দাস ব্যবসা তখন ছিল তো পাওয়া গেলে যদি বলেও যে আমি অমুক বাড়ির অমুক গ্রামের অমুক জায়গার সেখানে আমাকে ফেরত দাও তালা তো শুনবে না তারা তো শিকার পেয়ে গেছে তারা তো বিক্রি করে দেবে তারা এটা জানতে পারত তিন নম্বর কারণ আর বিষয় হচ্ছে যে ইসুফ আলাহাম হয়তো বলেন নাই এই কারণে তিনি ভাইদের পরি চা পেয়েছেন খুব ভালো করে চা পেয়েছেন না এখন তিনি বলেন ভাইরা যে করেছে এখন তো বোঝা গেল যে আমাকে তারা জানে মারে নাই এখন আমি যদি আবার বাড়িতে ফেরত যাই তাহলে এবারে তারা আমাকে জানাই মেরে ফেলবে এরপরে আরো খবর আছে এসব কিছুর একটা পরিণতি আছে তিনি আল্লাহর পক্ষ থেকে গাইড পেয়েছেন তিনি মনে করছেন যে এভাবেই তাকে এখন থাকতে হবে আল্লাহ তালার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনার ছক অনুযায়ী তাকে চলতে হবে তো এরা যখন আসলো সেইয়ারা পথিক দল তারা আসলো পরবর্তী পর্যায়ে তারা ওনাকে উঠালো সে খবর আসছে আসবে ইনশাল্লাহ এখন এই পরিকল্পনা টাকাপ্ত হয়ে গেল যে তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো তাকে কুয়ার মধ্যে ফেলে দিবে। এবং এটা তারা বুঝতে পেরেছে যে জানে মারা দরকার নেই একজন পথিক বা এক দল পথিক যখন আসবে তারা উঠে নিয়ে যাবে এইটাই সিদ্ধান্ত হয়ে যাক তার একমত হয়ে গেল মত হয়ে এখন তারা পরের দিন হয়তো এই দিন রাত্রে কথাবার্তা গত রাত্রে ফাইনাল করে ফেলেছে পরের দিন সকালে তারা তো বাইরে যায় কাজকর্ম করতে ছাগল চরাতে মেষ চড়াতে তারা চলে যায় একটু দূরে সবাই যায় কিন্তু ছোট দুই ভাই বাড়িতে থাকে তখন তারা বললো একবার এসে হে পিতা আপনি কেন ইসবের ব্যাপারে আমাদের প্রতি আস্থা রাখেন না বিশ্বাস করেন না আমরা তো তার কল্যাণকামী তার ভালো চাই শুধু এই ঘরের মধ্যে বসে থাকি ছেলে মানুষ এই তো ছেলে মানুষ তো বাইরে যাবে আমরা কাজ কাজকর্ম করি কাজকর্ম করবে না কিন্তু আমাদের সঙ্গে একটু বাইরে যাক এটা দুনিয়ার আলু বাতাস খাওয়া খেলাধুলা করুক আমরা যখন ছাগল চড়াতে বনে জঙ্গলের দিকে চলে যাব তখন সে আমাদের সঙ্গে জয়েন করুন সেখানে গিয়ে তাকে দিয়ে আমরা কোন খাটনির কাজ করাবো না ইয়ার তা একটু হাঁটাহাটি খেলাধুলা ফুর্তি তারপরে খেলাধুলা করবে ছেলে মানুষ বাইরে থেকে একটু এগুলো শিখু আর আমরা সবাই তার প্রতি খেয়াল করবো চোখে চোখে রাখবো যাতে করে কোন অ্যাক্সিডেন্ট না হয়ে যায় কেউ কোন ছেলে ধরা তাকে নিয়ে না যায় ইত্যাদি সব আমরা এই সব ভাইগুলো তাকে পাহারা দেব চোরের মুখে আল্লাহ কি সুন্দর নিরাপত্তার কথা তিনি বললেন একই বলবেন তাদেরকে তারা তো বললো ইনাল আমরা তো অবশ্যই তার কল্যাণকামী কদ্দুর কল্যাণকামী তারা তিনি কি জানেন না কিছু আমি ছেলেদেরকে আর কি বলবে যে মিথ্যা কথা বলো কেন আমি তো চিনি তোমাদেরকে এটা তিনি বললেন না তিনি এর চেয়ে বেশি দূরত্ব হয়ে যাক তাদের মধ্যে আরো জাহেরিয়ে ঢুকে ফেলুক তিনি বললেন না তিনি যে আমার তো দুশ্চিন্তা হয় একটা তোমাদেরকে না হয় বিশ্বাস করলাম কিন্তু একটা হলো যে তোমরা যখন খেলাধুলা করবে দোয়া দয়ি করবে হাঙ্গামা করবে এদিক সেদিক চলে যাবে তখন যদি একটা বাঘ এসে হঠাৎ করে ওকে খেয়ে ফেলে আর তোমরা খেয়াল করবে না তোমরা নিজেদের কাজে দোয়া দড়িতে ব্যস্ত আছো আর বাঘ আসতে কতক্ষণ লাগবে যদি খেয়ে ফেলে এই কথাটা তারা মাইন্ডে রাখছে হুম পয়েন্ট একটা পাওয়া গেছে এটাকে তারপরে কাজে লাগাবে এর কথা বলতে সাবধান যে কথা দুশ্মনের হাতে চলে যাবে আপনার বিরুদ্ধে ইউজ করবে ওইটা না বলার ব্যাপারে চিন্তা করতে হবে কিন্তু এই কথা শুনে তারা কি থেমে গেল তারা আরো ভালো করে বললো তারা বলল যে এটা কি বললেন হে পিতা তাকে যদি আমরা এতগুলো ভাই এক সঙ্গে থাকলে এগারো ভাই আর সে তাকে পার হাত দিতে না এগারো ভাইয়ের মুখের সামনে এসে বাগে নিয়ে যাবে খেয়ে ফেলবে আমরা এত বড় একটা দল এত বড় একটা ব্যাটালিয়ন আছি ইন্না ঈদ আল্লাহ খা সেরুন তাহলে আমরা সত্যি ক্ষতিগ্রস্ত সর্বনাশালোক সর্বহারা আমার তাহলে এগারো জনে একটা লোকে পাহারা দিতে পারবো না বাঘের কাছ থেকে এটা কি হয় আপনি এগারো জনকে দেখছেন না আমরা যে সবাই শক্তিশালী যুবক এতটুকু আস্থা কনফিডেন্স আপনি রাখেন তিনি থামাতে পারলেন না আর তিনি তো আর গায়েব জানেন না জান রেখিয়া দেন নাকি আল্লাহ তালা নবীদেরকে অনেক কিছু জানান তো সব তো আর জানান না মা আয়সা রাজি আনার ব্যাপারে অভিযোগ করলো যে ওনার চরিত্রে ক্ষতি হয়েছে রসুল কারো কি সন্দেহ করতে পারে না যারা বলে যে নবীরা গায়েব জানেন এইখানে কথাটা বিপরীত হয়ে যায় যাই তখন তিনি শ্বাসফোরণ পারলেন না আটকাতে কারণ পিতা পুত্রদের মধ্যে সম্পর্ক খুব দূরত্ব পায়রা হয়ে যাবে তারা একটু দুশ্মনী করে কিন্তু এতটুকু দুশ্মনী করে তিনি তো সেটা চিন্তা করতে পারেন না এতটুকু তারা করবে এতটুকু সাহস করতে পারে নবীর ছেলেরা যারা ইমান চিনেছে যাদের মধ্যে আখেরাতের খবর আছে। এত বড় গুনার কাজ করবে তারা তিনি চিন্তা করতে পারেন পারেননি এলাও করে দিলেন ঠিক আছে নিয়ে যাও খেয়াল রেখো কিন্তু বাঘের দিন না খেয়ে ফেলে তারা কার্যকরী করে ফেললো যে ঠিক আছে যাওয়ার আগে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আমরা চলে যাই বাবার কাছে ফেলে গেলো ওনাকে ও তো কুয়ার নিচে পড়ে গেলেন অনেক মরে যাবেন না আই কায়দা করেই তারা ফেলেছে। উনিতে এখন তারা চলে আসলো উনি এক মধ্যে এখন এই ছোট মানুষ কি কঠিন পরিস্থিতি চিন্তা করা যায় আরো ভাই না হয়ে এই সময় যে অসহায় ইউসুফ আল্লাহ তালা জানালেন ওয়াহি নাদিল করলেনা ইম বেআা আমি তাকে ওহি প্রেরণ করে বললাম লে একদিন তুমি এই ভাইগুলোকে এই খবর দিবা তোমরা কি এই সুযোগ তোমার জীবনে আসবে তারা জানতে পারবে না তখন তারা তোমাকে চিনবেও না তুমি তাদেরকে ধরে ফেলবা একদিন কাজেই ইউসুফ তুমি ধ্বংস হবে না তোমার একটু সবর করতে হবে তোমাকে মানে আল্লাহ তালার পক্ষ থেকে মেসেজ আসলো কিভাবে আসলো এই ছোট বয়সে কি তখন কি বছর বয়সে একটা পরিপক্কতা না আসা পর্যন্ত নবী করেন না তাহলে ওহি আসলো কেমনে এই ওয়াহি কিন্তু ওই নবুয়ের ওয়াহি না আল্লাহতালা ওয়াহি কিন্তু নবী ছাড়াও কোনো জায়গায় নাজিল করেন সুরানের মধ্যে বনি ইসরাইলে আল্লাহ মৌমাসিকে আমি ওহি করে বললাম যে তোমরা ফুল থেকে রস মধু আহরণ করো রস সংগ্রহ করে তোমরা বিভিন্ন মাছার মধ্যে কি বানাও মধু মৌ চাক বানাও আর সেখানে মধু তৈরি করো মৌমাশিদেরকে আল্লাহ তালা ওহি করে দিলেন মৌমাসীরা কি নবী নাকি না তাহলে এই যে মহুদেরকে আল্লাহ অন্তরের ভিতরে এই চেতনা দিয়েছেন তাদের তারা নিজেদের জন্য মধু সংগ্রহ করে না কার জন্য করে মানুষের জন্য করে। কত কষ্ট করে দিন করে না নাকি আরো বেশি যায় আল্লাহ ভালো জানেন দিন ফুল থেকে রস আহরণ করে দেখে যায় আল্লাহ তালা আমাদের জন্য মৌমাছিকে তাদের মধ্যে এই চেতনা দিয়ে দিছেন সুফান তো ইসব আল্লাহ দিলের ভিতরে আল্লাহ এটা জানিয়ে দিলেন যে তরীক স্বপ্নে জানে মানুষ অথবা একটু ঘুম ধরে ফেলেছে যে কোন দিলেন যে তোমার এর চেয়ে বেশি ভয়ের কারণ নাই একটু কষ্ট হচ্ছে এক পর্যায়ে তোমাকে আল্লাহ তালা উদ্ধার করবেন এমন একটা পজিশনে দেবেন যে তুমি তাদেরকে তখন এই কথা জিজ্ঞেস করার সুযোগ একদিন তুমি পাবে কোন কোনো তাস ওই যখন কুয়ার মধ্যে ফেলে দিল উনি ডুবে তো মরে যাওয়ার কথা কুয়া যদি গভীর হয় সেখানে একটা বড় পাথরের টাটানের মতো ছিল বেশি পানি সেখানে নাই। উনি ওখানে দাঁড়িয়েছিলেন আর আল্লাহ তালা ওনাকে তখন অন্তরের ভিতরে এই জ্ঞান দানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তালা ওনাকে উদ্ধার করবেন বেশি চিন্তার কারণ নাই রাস্তা খুলে যাবে পরীক্ষা হচ্ছে এক পর্যায়ে জীবনে এই সুযোগ আসবে তো ওইখানে ইউসুফ কুয়ার মধ্যে আছে এখন ভাইদের অবস্থা কোথায় তারা এসার সময় রাতের বেলায় কানতে কানতে আব্বার কাছে আসলো আহারে নাটক কিরকম নাটক চলে দেখছেন এই আমাদের জমানের নাটক দেখেন কিছু কাজ করে একটা বলে কোনটা আরেকটা। যে সবচেয়ে বড় ক্রাইম করে সে নিজেকে ফেরেস্তা মনে করে আর নির্দোষ মানুষদেরকে ক্রিমিনাল বানিয়ে দেয় একজন অসহায় মানুষের বাড়িতে নিয়ে অস্ত্র একটা রেখে আসে তারপর গিয়ে আবার নিরাপত্তা বাহিনী গিয়া এই তো অস্ত্র পাওয়া গেছে তার বাড়িতে এই সন্ত্রাসী এরকম হয় কিনা এখন অবস্থা মানুষ কত বড় ক্রাইম করতে পারে কিন্তু করা যায় মিথ্যা কাকে বলে তারা এসে বললো কানতে কানতে আমাদের পিতা আমরা তো গিয়েছিলাম একটু দৌড় প্রতিযোগিতা করতে আমরা কে রেস্ট দৌড়ে রেস্ট করতে গিয়েছিলাম নিজেরা ভাইরা সবগুলো সে ছোট মানুষ তাকে বসে গিয়েছিলাম ও তারক ইউসুফা ইউ সুফা যে আমাদের মালপত্র গুলো কাপড় চাপড় গুলো খাবার দাবার গুলো দেখো ছাগল দেখো আমরা একটু দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই একটু দূরে চলে গিয়েছিলাম সামান্য এই ফাঁকে দিয়ে ফাঁক আলাহদ্দেব একটা বাঘ এসে তাকে খেয়ে ফেলল ওই যে বাঘের কথা উনি বলছিলেন ওটা তারা কাজে লাগালো এই সুযোগ নিয়ে নিল তারা যে এইটা এইটাই দিস ইজ দা বেস্ট স্টোরি উই ক্যান মেক যেহেতু উনি বলে দিয়েছেন বাঘে খাইতে পারে কাজে এটাই ব্যবহার করো তারা নিজেরাই মনে মনে চিন্তায় আছে বলে বাবা অবিশ্বাস না করে কিন্তু মনে হয় না আপনি আমাদেরকে বিশ্বাস করবেন বলে আমরা সত্য বললেও আপনি বিশ্বাস করবেন না কারণ তো আপনি তো আমাদেরকে আগে থেকেই একটু বিশ্বাস কম করেন তাহলে উনি যে বিশ্বাস করবেন না সেই কথাটাও যেন উনি বলতে না পারেন তারা সেটাকে কনফার্ম করতে নিজেরা ওই যুক্তিটা দিয়ে ওনাকে থামিয়ে দিচ্ছেন আগেই তাহলে সত্যবাদী যদি আমরা হই যে মিথ্যাবাদী বাদী সে নিজেকে মনে করে তার সব কথা সত্য কত গর্বের সাথে বলে তাই না কত শক্ত করে বলে ডাকাতের মতো মিথ্যাকে সত্য বানাতে পারে কোনো মুখে বাজে না মানুষ এরকমই করে দুনিয়ার মধ্যে যারা ক্রিমিনাল আলা এখন প্রমাণ হিসাবে তারা বাকি যে খেলো প্রমাণ কি প্রমাণ হিসাবে তারা তার কাপড় নিয়ে আসলো গায়ের কাপড় হয়তো উপরেটা খুলে ফেলেছে নিচের টা হয়তো বা ছিল জামাটা করলো। খুলে এটা ওই কোনো কোনো যে সিরিয়াস একটা ছোটখাটো ছাগলের বাচ্চাকে জবাই করে বা মেরে ফেলে সেটা রক্ত দিয়ে মেখে ফেললো বেদামিন ক্যা মিথ্যা রক্ত নিয়ে আসলো এটা পশুর রক্ত মিক্স করে কাপড়ের মধ্যে দেখান দিয়ে নিয়ে যায় তাহলে সারটা খুলে রেখে যায় আর যদি রেখেও যায় তাহার মধ্যে তো এইটা মধ্যে তো বাঘের আঁচর টাচর কামড় টামড় কিছু সিনা টিরা কিছু থাকবে তো ওগুলো কিছু নাই ভিটামিন খেলি মিথ্যা কিন্তু তারা যে বোকামি করছে আজকালকার বোকামি করে না তাদের মিথ্যা স্টোরি আরো পাকাপ্ত এমন ভাবে অঙ্ক করে দেখাবে আপনাকে সমস্ত মানুষ হা টেলিভিশন থেকে সব বিশ্বাস করে মানুষ মিথ্যা কে বেশি বিশ্বাস করে সত্য কিছু যদি না ঘটে তাহলে এত পত্রিকায় রাখে নাকি পত্রিকা করার হাতের থেকে বেশি গুরুত্বপূর্ণ সত্য কথা বলে মিডিয়ার বিরাট অংশ আমরা বলি না সব মিথ্যা মিথ্যা কল্প কাহিনী সাত আমর বড়ই ওস্তাদুকুম তিনি বললেন কি বলবেন এখন তিনি স্বপ্নের পেয়ে গেছেন তারা স্বীকার করবে না এত রকম ক্রাইম যারা করেছে এর চেয়ে বেশি তিনি আর কি করবেন চিৎকার করে চিল্লাচিল্লি করে এবং তিনি একটা জিনিস তো বুঝলেন ইন দা এন্ড তিনি তো আল্লাহর নবী যে যা কিছু হয় আল্লাহ রাবুল আলমীর কোন খেলা এখানে নিশ্চয়ই আছে কারণ তিনি স্বপ্নে যেটা ইউসুফের স্বপ্ন যেটা শুনেছেন সেখানে তো বোঝা গেছে ইউসুফ আলসালাম কি হবেন একদিন নবী হবেন কাজেই কোনো জায়গায় আল্লাহ ও ওনাকে হেফাজত করবেন যে কোনো তরিকায় কষ্ট হলেও একদিন তার কোন একটা উপায় ঘটবে কি হচ্ছে ষড়যন্ত্র তা তো আর তিনি বুঝতে পারছেন না তিনি শুধু বললেন তোমাদের অন্তরগুলো তোমাদের নাসগুলো তোমাদেরকে দিয়ে কোনো একটা অপকর্ম করিয়েছে নিশ্চয়ই কি একটা দিয়ে তোমরা ষড়যন্ত্র করেছ সেটা আল্লাহ ভালো জানেন সেটা তো আমি জানতে পারছি না তবে এখন আমি যেটা বুঝতে পারছি আমার সবরের পরীক্ষা হচ্ছে কারণে মনের কষ্ট থাকলেও মানুষের চেহারায় এবং মানুষের মেজাজের মধ্যে এবং মানুষের শেখায়ত করার মধ্যে ফুটে উঠে না ভিতরের কষ্ট চাপা দিয়ে আছে না বি যত মানুষের কাছে তার বদনামী করতে পারি ততটুকু অন্তত আমার বিচার শান্তি আসবে করে না এরকম বদনামী ছড়িয়ে দেয় যাকে পাখানে তার বদনামী করে এখন শুরু করে দেয় তখন এটা তখন সবর জামিল থাকে না আমি সবর জামিল করবো শেখায়ত করব না যে সবরের মধ্যে উঠবে না আমি আল্লাহর কাছে সবর করব। আর সুন্দর একটি ভেকের দোয়া অলস্তান আল্লাহ হচ্ছে সাহায্য পাওয়ার জায়গা যে কেস্তার বর্ণনা তোমরা করছো যা কিছু তোমরা বলছো এর জন্য আমি এক জায়গাতেই সাহায্য চাবো তিনি সর্বোত্তম সাহায্য চাওয়ার জায়গা মা আয়েস এফকের ঘটনা তার সিরে এসেছে মা আয়েসার ব্যাপারে যখন এরকম দুর্নাম লুটিয়ে দেওয়া হলো যে তিনি সফরে নবী করিম সাল্লা সঙ্গে ছিলেন এটা আমরা শুনেছি তাই না ঘটনা আহ সামনের দিকে আবার আসতে পারে উনি কাজা হাতব করতে গিয়েছেন আর উটের উপরে যে হাওদার ছিল সে যখন সবাই চলে গেছে যে সাহাবিরা এটা নিয়ে যা তারা মনে করেছেন যে আয় সারা জিয়াল আনা উটের ভিতরে ওই সইয়ের ভিতরে আসেন উনি যে বাইরে রয়ে গেছেন তারা দেখেন কিন্তু তিনি কাজা ছেড়ে এসে যখন দেখলেন সবাই চলে গেছে আর আরেক সাহাবিকে নবীকার পরে একলা কিছু রয়ে গেল কিনা চেক করতে পাঠান সেই সাহাবিকে এসে দেখলেন যে মা আয়সা শুয়ে আছে। তিনি নিজের উঠে তাকে বসালেন আর নিয়ে গেলেন কিছুক্ষণ পরে বেশ কিছুক্ষণ পরে গিয়ে কাপিলার সঙ্গে জয়েন করলেন রসুল্লাহ সাল্লাম জানেনই না যে মা আয়সা রয়ে গেছেন পরে মুনাফিক কিছুমে কিছু লোক দুর্বল মনা কিছু লোক শুধু কিনিল যে মা আয়সা এই সাহাবের সঙ্গে কোন অবৈধ সম্পর্ক যখন আয়সার কাছে তিনি ওই কথা বললেন আল্লাহর কসম এই যারা এগুলো ছড়িয়েছে তোমাদের মধ্যে আর আমাকে নিয়ে যেটা তোমার রটিয়েছ এইটার মধ্যে কি উদাহরণ আমি পাবো একমাত্র ইসুফ আল্লাহলামের উদাহরণ ছাড়া আর কিছু নাই আমার কাছে ইসুফ আল্লাহলামকে হারিয়ে তার পিতা যেটা বলেছিলেন তা জামিল সুন্দর ধৈর্য ধারণ করবেন আর একমাত্র আল্লাহ তালা কাছে সাহায্য পাওয়ার জায়গা ওই বিষয়ে যে কাহিনী কল্প কাহিনী তোমরা প্রচার করে ছড়িয়ে দিচ্ছ তিনি দুঃমনদের মোকাবিলায় এই কথাটাই শুধু বললেন আর কিছু বলতে পারলেন না তিনি যদি একশোবার বলেন যে আল্লাহর কথা মা আমি এটা করিনি তাহলে কেউ বিশ্বাস করবে না তিনি শুধু আল্লাহর কাছেই বর্ধ করে দিলেন আর ঠিকই আল্লাহ তালা ওনাকে অনেক কষ্ট হয়েছে কিন্তু পরে আল্লাহ তালা ঠিকই ওনাকে উদ্ধার করেছেন হাকিকত নাজিল করে ওহি নাজিল করে দিয়েছেন আজকেও যখন এগুলো থেকে লেসন কি আমাদের যখন কোনো কোন সময় আপনি এমন একটা ষড়যন্ত্রের শিকার হয়ে যান আপনাকে একটা প্লটে ফেলে দিচ্ছে তখন আপনি স্বাভাবিকভাবে অনেক কষ্টে পড়ে যান কি করবেন অস্থিরতা সৃষ্টি হয়ে যায় তো আল্লাহ তালার প্রতি করলে এই সবরের মোকাবিলায় আল্লাহ রবীন্দ্রিয়াতেও সাহায্য করেন আখেরাতেও সাহায্য করেন ইন্নামাই যারা সত্যিকার সবর করে যে সবরের মধ্যে কোন অস্থিরতা নাই আমার আল্লাহ দেখছেন আমার প্রতি কি হচ্ছে এই কল করে যারা তাদের জন্য এত পুরস্কার বেদাই রেহেসা বিনা হিসাবে আল্লাহ তারা তাদেরকে পুরস্কার দান করবেন ইসুব আল্লাহ সাল্লামকে হারিয়ে এই মুহূর্তে এই কথাই বললেন ভাইদের সঙ্গে তিনি আর কোন কথা বলার মতো ছেলেদের সঙ্গে ইয়াকবুব আল্লাহ সাল্লামের আর কোন। হিম্মত থাকলো না যে কথা বলে কোনো লাভ নাই অস্থিরতা চেলাচেলি কান্নাকাটি তাদের সঙ্গে যে আমি তর্ক বিতর্ক ইত্যাদি করি তাপ দিই কোনো কাজ হবে না করব তিনি আমাকে সাহায্য করতে পারেন আর কেউ না তো এই তো বাবার সঙ্গে তাদের কথা হচ্ছে এখন সেই কুয়ার দিকে আবার এই মুহূর্তে চলে আসলো আরবি যারা বুঝলেন তারা বলল সাইয়ারা মানিত কার গাড়ি ওই সময় গাড়ি নাই এখন কেউ যদি আরবি ভাষা ভালো করে না জানে আধুনিক আরবি ভাষা থেকে বলে যে গাড়ি আসছিল একটা ওখানে তারা পাঠালো যে পাশে কুয়া আছে আমরা ব্রেক করি একজন গিয়ে বা একাধিক গিয়ে তোমরা কুয়া থেকে পানি নিয়ে আসো এরা ওদের এই পথিক দলের একজন আসলোয়া রেদাহ পানি আনার জন্য তাদের একজনকে পাঠালো কুয়ার কাছে আর ওই সমস্ত কুয়ার পানি উঠানোর জন্য রশি দিয়ে মোটা আমাদের দেশের ছোট কুয়া না ছোট বালতি না ছোট রসি না সবকিছু বড় এবং তারা এভাবে চরকির মতো করে সেটাকে পানি উঠায় তো তাদের বালতি তারা যখন ওখানে ঢাললো ওখানে এখন বাড়তে ঢেলে তার পানি উঠাবে পানি উঠাতে গিয়ে ওজন বেশি এই দেখা যায় ওজন কেন উপরে উঠালো আসে তারা বলব বড় সুসংবাদ এই একটা বালক পাওয়া গেছে তাদের খোরাক হয়ে গেছে এটা বিক্রি করলে বহু টাকা হয়ে যাবে এরকম ভাবে তারা স্বাধীন ওই যে ছেলে ধরা পালে আমাদের দেশে ওই রকম করে কিন্তু ওই জমানায় চান্স এটা একটা বেচা কিনার জিনিস অর্থাৎ তাদের দলের দলের কাছে গিয়ে বললো না যে কু আর মধ্যে একটা ছেলে পেয়ে গেছি তাহলে তো সবাই এর ভাগ নিয়ে বিক্রি টাকা বন্টন করবে যে কয়জন এখানে আসে এই কয়জন বলে আমাদের সম্পত্তি বলবো যে তারা কয়জন টাকাটা ভাগ করে নেবে এটা একটা তাফসির এসেছে আর একটা তাফসির এসেছে ভাইরা ওই ওখানে গিয়েছে আবার কেউ এখানে এসে পাহারা দিয়েছে যে এটা তো প্রতীকরা যখন নিয়ে যাবে খালি তাকে ফেলে দিলাম তা না বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে এটাও কোন কোনো তফসির এসেছে যে ভাইদের পক্ষ থেকে এক কাজ ওখানে গোপনে ওয়াচ করতে আমাদের কৃতদাস তো তোমাদেরকে আমরা বিক্রি করতে রাজি আসি কম দামে কিনতে পারবা অসুবিধা নেই দাম বেশি দেওয়া লাগবে না তো এরা গোপন করে করেছিল আমাদের ভাই তাকে নিয়ে যাওয়ার দুশ্মন এটা না বলে তাকে তারা বলছে যে এটা আমাদের কৃত দাসমি করে বিক্রি করে দিব সস্তায় নিয়ে যাও এটা হতে পারে অথবা তারা ভাইরা এখানে ছিল না ওই যারা পানি নিতে এসেছে তারা এই গল্প সাজিয়েছে বাণিজ্যের পণ্য হিসেবে ব্যবহার করলো এটা নিয়ে দুইটা যাই হোক তা এখানে তিনি বিক্রির পণ্য হয়ে গেলেন কৃত দাস হিসেবে বিক্রি হবেন আর আল্লাহ ভালো করে জানেন তারা কি কাজ করছিল এই যে বিক্রি করে দিল। দিলা হু বেসামানিমা মাদু দা কেন শেষ পর্যন্ত তারা বিক্রি করে দিল তাকে বেসামানিম বাকেস অতি কম মূল্যে ওই ওই সময় মার্কেটে যা দাম থাকে তার চেয়ে কম মূল্যে কারণ ভাইদের কাজ হলো তাড়াতাড়ি নিয়ে যাক যা পাই পয়সা এগুলো তো ফাও কয়েক মাত্র কয়েকটি দেড় হামে বিক্রি করে দিল মার্কেট প্রাইস তখন তার চেয়ে অনেক বেশি অথবা এই যে কয়জন পানি নিতে আসছিল তারাও অল্প দামে বিক্রি করেছে বাকিদের কাছে দিয়ে তারা যা লাভ করলো যারা মাল চুরি করে ডাকাতি করে সোনার দোকান লুট করে তারা কি পুরো পুরোপুরি দাম পায় নাকি মার্কেট প্রাইস না তারা যেখানে তাড়াতাড়ি করে দিয়ে যা পায় তা লাভ এরকম করে ফেললো ক্যান আর এখানে তারা ভাইরা যদি হয় তাহলে তারা এই ব্যাপারে দশ দেড় দাম চেয়েছে তিন দেড়হাম বলছে তা তিন দেড় দিয়ে নিয়ে দাও এরকম কি একেবারে অল্প মূল্যেই তাকে ছেড়ে দিলো। কোনো দাম হাকলো না তাহলে বলা বসেবাদ আপদ দূর হয়ে যায় এখন তিনি এখন হাতে বিক্রি হয়ে চলে গেলেন এরপরে তারা যাচ্ছিল মাল যোগ হয়েছে আর কি কৃতদাস পাওয়া গেছে এটা তারা বিক্রি জন্য মিশরের বাজারে নিয়ে গেল বাজারে যাওয়ার পরে ইসব আল্লাহ সালাম দেখতে কেমন এত দামে জিনিস তারা যখন মূল দলের কাছে নিয়ে গেল তারা যে এইবারে আমাদের বিজনেস আর কোনো কথাই নাই বিরাট দামে বিক্রি করা যাবে যে খরিদ করে নিল মিশরের একজন বড় কেউ কেউ বলেন যে তিনি বাদশাহ আবার কেউ বলেছেন তিনি ছিলেন বাদশাহ একজন মন্ত্রী প্রধান গভর্নরের মর্যাদা তিনি আছেন তার নাম ছিল কোন ইসরায়েলি রেবায় এবং তার দায়িত্বে ছিল খাদ্য মন্ত্রণালয় তো সে বাড়িতে গিয়ে এত দামি একটা কৃতদাস পাওয়া গেল খুব সুন্দর দেখতে ঘরে নিয়ে বলে যে একে স্ত্রীকে বললো একে খেয়াল করো আফটার কর মনে হয় এটা খুব দেখতেই মনে হয় যে বিশ্বাস বিশেষ কিছু হবে বড় হলে সে চেহারায় ফুটে উঠে তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে হয়তোবা আমরা তাকে ছেলেও নিজে মনে করে ফেলতে পারি তাদের সন্তান ছিল না তারা নিঃসন্তান ছিলেন তা আল্লাহ তালা বলে যে কুয়ার থেকে উঠিয়ে এখন আমি তাকে রাজবাড়িতে অথবা মিনিস্টারের বাড়িতে নিয়ে পৌঁছাই দিলাম এভাবে আমি ইউসুফকে জমিনের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছিয়ে দিলাম আদর আপ্যায়নে রাজকুমারের মতো এখন তার মাসাল্লা বালাখানায় থাকার ব্যবস্থা হয়ে গেল লুকআপ্টার কুয়ার বিপদ চলে গেছে যে আমি জমিনের মধ্যে তার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিলাম বলেন আর আমার তো টার্গেট আছে উদ্দেশ্য আছে যে তাকে আমি বিভিন্ন কথাবার্তার ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা এগুলো সব শিখাবো নবুত দেব এবং তার একদিন একটা সান হবে আলা আল্লাহ তো যেটা করতে চান সেটা তিনি করেই ছাড়েন কেউ ঠেকাতে না সেটা আল্লাহর পরিকল্পনাকে কিন্তু অধিকাংশ মানুষটা তা বুঝতে পারে না বুঝেনা ইসেপার ভাইরা বুঝেনি যে আল্লাহ কি পরিকল্পনা ইস্যুকে নিয়ে আসে সেটা তারা থামাতে পারবে না তারপরে আসলো এই বাড়িতে আছেন যখন তিনি একটা পরিপক্কতায় পরিপূর্ণ বয়সে পৌঁছে গেলেন তখন আমি তাকে হুকুম দিলাম আর এলএম দিলাম তার অর্থ কি নবুত দিলাম নব দিয়ে দিলাম ওই বাড়িতে থাকা অবস্থায় এভাবে আমি পুরস্কৃত করে থাকি